سورة الأنفال بسم الله الرحمن الرحيم باروه دائموه نراتشاي مهربان اللارنمه يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين তোমার নিকট গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসা করে বলো এই গণিমতের মাল তো আল্লাহ এবং তাহার রাসুলের অতএব তোমরা আল্লাহকে ভয় কর এবং নিজেদের পারস্পরিক সম্পর্ক সঠিক রূপে গড়িয়া আল্লাহ এবং তাহার রাসুলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হইয়া থাকো প্রকৃত ইমানদার তো তাহারাই যাহাদের হৃদয় আল্লাহর স্মরণ কাপিয়া কাঁপিয়া উঠে আর আল্লাহর আয়াত যখন তাহাদের সামনে পাঠ করা হয় তখন তাহাদের ইমান বৃদ্ধি পায় তাহারা তাহাদের আল্লাহর উপর আস্থা ও নির্ভরতা রাখে নামাজ কায়েম করে আর যাহা কিছু আমরা তাহাদিগকে দিয়েছি তাহা হইতে খরচ করে এই লোকেরাই সত্যিকার মুমিন তাদের জন্য তাহাদের রবের নিকট খুবই উচ্চ মর্যাদা রহিয়াছে আছে অপরাধের ক্ষমা ও উত্তম রেজি তোমার রব তোমাকে সত্য সহকারে তোমার ঘর হইতে বাহির করিয়া আনিয়াছিলেন এবং মুমিনদের একটি দলের নিকট ইহা ছিল খুবই দুঃসহ তাহারা এই সত্যের ব্যাপারে তোমার সহিত করিতে করিতেছিল অথচ উহা পুরোপুরি সুস্পষ্ট হইয়া গিয়াছিল তাহাদের অবস্থা এই ছিল যে তাহারা যেন দেখিয়া দেখিয়া মৃত্যুর দিকে তাড়িত হইতেছিল وا اذ يعدكم الله احدى الطائفتين انها لكم وتودون ان غير ذات الشوكه تكون لكم ويريد الله ان يحق الحق بكلماته ويقطع دابر الكافرين شلون করে সেই সময়ের কথা যখন আল্লাহ তোমাদের নিকট ওয়াদা করতেছিলেন যে দুইটি দলের মধ্যে একটি তোমরা পাবে তোমরা চাহিতেছিলে যে দুর্বল দলটি তোমরা পাইবে কিন্তু আল্লাহর ইচ্ছা এই ছিল যে তিনি তাহার বাণীসমূহের দ্বারা সত্যকে সত্যরূপে প্রতিভাত করিয়া দেখাইবেন এবং কাফিরদের শিকড় কাটিয়ে দিবেন যেন সত্য সত্যরূপে ভাস্যর হইয়া উঠে ও বাতিল বাতিল বলিয়াই প্রমাণিত হয় অপরাধী লোকদের পক্ষে তাহা যতই দুঃসহ হোক না কেন আর সেই সময়ের কথা স্মরণ কর যখন তোমরা তোমাদের রবের নিকট ফরিয়াদ ছিলে। উত্তরে তিনি বলিলেন যে আমি তোমাদের সাহায্যার্থে পর পর এক হাজার ফেরিস্তা পাঠাইতেছি এই কথা আল্লাহ তোমাদিগকে এই জন্য বলিলেন যেন তোমরা সুসংবাদ পাও এবং তোমাদের হৃদয় নিশ্চিন্ত ও প্রশান্ত হয় নতুবা সাহায্য যখনই হয় আল্লাহর নিকট হইতেই হয় নিশ্চয়ই আল্লাহ প্রবল ক্ষমতাশালী ও অতিশয় বিচক্ষণ ইমুন্স অ্যুত ওয়ু কুমে কন ওরু বি কুম ছিল আর সেই সময়ের কথাও যখন আল্লা তালা নিজের তরফ হইতে তন্দ্রার আকারে তোমাদের উপর শান্তির নিশ্চিন্ততা ও নির্ভরতার অবস্থা সৃষ্টি করিতেছিলেন এবং আকাশ হইতে তোমাদের জন্য পানিবর্ষণ করিতেছিলেন এই জন্য যে তিনি তোমাদিগকে পবিত্র করিবেন শয়তানের নিক্ষিপ্ত অপবিত্রতা তোমাদের নিকট হইতে দূর করিবেন এবং তোমাদের সাহস বৃদ্ধি করিবেন আর উহার সাহায্যে তোমাদিগকে দৃঢ় প্রতিষ্ঠিত করিয়া দিবেন يُلْهِي رَبُّكَ إِلَى <سؤال> الْمَلَائِكَةِ <سؤال> أَنِّي مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِينَ آمَنُوا سَأُلْقِي فِي قُلُوبِ الَّذِينَ كَفَرُوا আর সেই সময়ের কথা যখন তোমাদের রব ফেরেশতাদের প্রতি ইশারা করিয়া বলিতেছিলেন আমি তোমাদের সঙ্গেই রহি তোমরা ঈমানদার গনকে দৃঢ় প্রতিজ্ঞ রাখো उद्रेतम आघात हानो जोड़ा जोड़ा घा लगाओ करो जे উহারা আল্লাহ এবং তাহার রাসুলের সহিত মোকাবেলা করিয়াছে আর যাহারাই আল্লাহ ও তাহার রাসুলের সহিত মোকাবেলা করিবে আল্লাহ তাহাদের জন্য বড়ই কঠোর ইহাই হইতেছে তোমাদের শাস্তি এখন ওহার স্বাদ গ্রহণ করো। তোমাদের জানা উচিত যে মহান সত্যকে অস্বীকার ও অমান্যকারীদের জন্য দুজোখের আজাব রহিয়াছে يا ايها الذين امنوا اذا لقيتم الذين كفروا زهفا فلا تولوهم الادبار هي امانر লোকেরা তোমরা যখন একটি সৈন্যবাহিনী রূপে কাফিরদের সম্মুখীন হও তখন তাদের মোকাবেলা করা হইতে কখনোই পশ্চাদমুখী হইবে না ومن يولهم يوما ادبره الا متحرفا للقتال او متحيزا الى فئه او متحيزاً الى فئة فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير ایروا بابستا جه لوگ پسچاد مخي حای جد دوكوشل حسابه کنبا اپر کنو باہنید شوئیت ملیتا حار اددس شه یہا کرا ہوئی لئے انو کا تھا জাহান নামি হইবে তাহার ঠিকানা আর তাহা প্রত্যাবর্তনের পক্ষে বড়ই খারাপ জায়গা ইন হাসন অতএব সত্য কথা এই যে তোমরা তাহাদিগকে হত্যা করো নাই আর তুমি নিক্ষেপ করিয়াছেন এই জন্য পরীক্ষায় সফলতার সহিত উত্তীর্ণ করিতে চাহেন নিঃসন্দেহে আল্লাহ সব কিছু শুনেন ও জানেন ইহা তো তোমাদের সঙ্গের ব্যাপার আর কাফিরদের সহিত আচরণ এইরূপ যে আল্লাহ তাহাদের অপকৌশল সমূহ দুর্বল করিয়া দিবেন তোমরা যদি ফয়সালা চাও তবে গ্রহণ কর ফেত হোমাদের পক্ষেই কল্যাণ কর অন্যথায় সেই নির্বুদ্ধিতারই পুনরাবৃত্তি করিলে আমরাও সেই শাস্তিরই পুনরাবৃত্তি করিব আর তোমাদের বাহিনী যত বেশি হোক না কেন তোমাদের কোনো কাজে আসিতে পারিবে না আল্লাহ তো ইমানদার লোকদের সঙ্গে রহিয়াছেন يا ايها الذين امنوا اطيعوا الله ورسوله ولا تولوا عنه وانتم تسمعون هي ঈমানদার লোকেরা আল্লাহ এবং তাহার রাসূলের আনুগত্য করো এবং আদেশ শুনিবার পর তাহা অমান্য করিও না ওয়ালা তাকুনু কলযীনা কানু মত হইও না জাহরা বলিলো আমরা শুনিলাম কিন্তু আসলে তাহা শুনে না নিশ্চিত আল্লাহর জন্তু হইতেছে সেই সব বোধির ও বোবা লোক যাহারা জ্ঞান বুদ্ধিকে কে কাজে লাগায় না ওয়ালিম্লাহম লোম হরিম আল্লাহ যদি জানিতেন যে তাহাদের মধ্যে কোনরূপ কল্যাণ নিহিত আছে তবে তিনি অবশ্যই তাহাদিগকে শুনিবার তৌফিক দিতেন তিনি যদি তাহাদিগকে শুনিতে দিতেন তবে তাহারা উহা হইতে মুখ ফিরাইয়া অন্যদিকে চলিয়া যাইত হে ইমানদার লোকেরা আল্লাহ ও তাহার রাসুলের ডাকে সাড়া দাও যখন রাসুল তোমাদিগকে ডাকেন সেই জিনিসের দিকে যাহা তোমাদিগকে জীবনদান করিবে আর জানিয়ে রাখো आल्लाहार दिलर मजखने अंतर एवं ताहार दिख तोम के समबत तो कर दूरे थको से हईते जहाँ अशुभ परिणाम विशेष भाव केवल से लोक देर मध्य सीम्धे তোমাদের মধ্যে যাহারা গুনা করিয়াছে আর জানিয়া রাখো আল্লাহ বড় কঠোর শাস্তি দানকারী করু ইম আকুম বিনশ্রী ওরকুম মিন্তি বিনু চো স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ছিলে খুবই অল্পসংখ্যক জমিনের বুকে তোমাদিগকে প্রভাব প্রতিপত্তিহীন মনে করা হয়তো। তোমরা ভয় করিতে ছিলে যে লোকেরা তোমাদিগকে না নিশ্চিন্ন করিয়া দেয় অতঃ্পর আল্লাহ তোমাদিগকে স্থল জোগাড় করিয়া দিলেন নিজের দেওয়া সাহায্য দ্বারা তোমাদের হাতকে মজবুত করিয়া দিলেন এবং তোমাদিগকে উত্তম রিজিক দান করিলেন সম্ভবত তোমরা শকর জ্ঞাপনকারী হইবে হে ইমানদার লোকেরা জানিয়া শুনিয়া তোমরা আল্লাহ ও তাহা রাসুলের সহিত বিশ্বাস ভঙ্গ করিও না এবং নিজেদের আমানতের ব্যাপারে বিশ্বাসঘাতকতার প্রশ্রয় দিও না আর জানিয়া রাখিও তোমাদের মাল ও তোমাদের সন্তান প্রকৃতপক্ষে পরীক্ষার সামগ্রী মাত্র আল্লাহর নিকট প্রতিফল দানের জন্য অনেক কিছুই রহিয়াছে يا ايها الذين امنوا ان تتقوا الله يجعل لكم فرقا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم हे ईमानदार लोका তোমরা যদি আল্লাহরকে ভয় করিয়া চলার নীতি অবলম্বন করো তাহা হইলে আল্লাহ তোমাদেরকে মানদণ্ড দান করিবেন তোমাদের দোষত্রুটি তোমাদের নিকট হইতে দূর দিবেন আর তোমাদের অপরাধ ক্ষমা করিবেন বস্তুত আল্লাহ বড়ই অনুগ্রহশীল কর্ম সেই সময়টিও স্মরণীয় যখন সত্যের অমান্যকারীরা তোমার বিরুদ্ধে নানা কৌশল চিন্তা করিতেছিল যে बंदी कर षंत्र अवश्य अल्लाहर चाल सब चेतम जखे आयात सुनान तक हम सुनिया करो তাহারা যে কথা বলিয়াছিল তাহার স্মরণ আছে যে হে আল্লাহ ইহা যদি বাস্তবিকি সত্য হইয়া থাকে তবে আমাদের উপর আকাশ হইতে পাথর বর্ষাও কিংবা কোন কঠিন পীড়াদায়ক আজাব আমাদের উপর আনিয়া দাও তখন তো আল্লাহ তাহাদের উপর আজাব নাজিল করিতে চাহেন নাই যখন তুমি তাহাদের মধ্যে বর্তমান ছিলে আর আল্লাহর ইহাও নিয়ম নহে যে লোকেরা ক্ষমা চাহিবে আর আল্লাহ তাহাদের উপর আজাব দিবেন কিন্তু এখন তিনি তাহাদের উপর আজাব নাজিল করিবেন না কেন जखारा मस्जिदुल हराम पथ रोध करा उवाली नहे उतवाली तो केवलम्र मुत्तरा आल्लर घर निकट ताहारा कि अस्वीकृति अमान्य फलस्वरूप जहाँ तुम्ल चुन सुन যেসব লোক পরম সত্যকে মানিয়া লইতে অস্বীকার করিয়াছে তাহারা নিজেদের ধনসম্পদ সম্পদ আল্লাহর পথে বাধা সৃষ্টি করার কাজে ব্যয় করে ভবিষ্যতে আরো ব্যয় করিতে থাকিবে কিন্তু শেষ পর্যন্ত এই সব চেষ্টায় তাহাদের পক্ষে দুঃখ ও আফসোসের কারণ হইবে অতঃপর তাহারা পরাজিত ও পরাভূত হইবে আর পরে তাহাদিগকে জাহান নামের দিকে ঘেরাও করিয়া লইয়া যাওয়া হইবে বস্তুত আল্লাহ অপবিত্রতাকে বাছিয়া লইয়া আলাদা করিবেন এবং সব রকমের অপবিত্রতাকে মিলাইয়া একত্রিত করিবেন अवशेषे समि के जहां नामे निक्षेप कर मूलत सर्वशांत हे नबी ए काफिर दिग के बोल एखिता फिरिया आसे हईले पूर्वे जाहा किचू हेहा माफ कर पूर्व से अनुसरण करूहर सको हे ईमानदार लोकरतर लड़ाई करो जान शेष पर्त फित खतम हईया जाए अतपर ताहारा जदि फित हईते बरत था तबादल देखीबा जदि नाई मान तब रखो আল্লাহ তোমাদের পৃষ্ঠপোষক তিনি সর্বোত্তম সাহায্যকারী ও বন্ধু অন্য ওলমস কি নিদিন ও মা বিদিনউ মল ফুরকানি অউমল চল জম ও হল কুলিশ তোমরা জানিয়ে রাখো যে তোমরা যে গনিমতের মাল লাভ করিয়াছ উহা এক পঞ্চমাংশ আল্লাহ তাহার এবং ও পথিক জন্য নির্দিষ্ট। যদি তোমরা প্রতি আর সেই জিনিসের প্রতি যাহা চূড়ান্ত ফয়সলার দিন অর্থাৎ উভয় সৈন্যবাহিনীর সম্মুখ যুদ্ধের দিন আমরা আমাদের বান্দার প্রতি নাজিল করিয়াছিলাম আল্লাহ সব জিনিসের উপর ক্ষমতাবান وَاثِ الدُّنْيَا وَهُمْ بِالْعُدْوَةِ الْقُصْوَى وَالرَّكْبُ أَسْفَلَ مِنْكُمْ وَلَوْ تَوَاعَدْتُمْ لَاخْتَلَفْتُمْ فِي الْمِيْعَادِ وَلَكِنْ يَقْضِي اللَّهُ أَمْرًا كَانَ مَفْعُولًا لِيُهْلِكَ مَنْ هَلَكَ عَنْ بَيْنَتِهِ وَيُحْيِيَ مَنْ حَيَّ عَنْ بَيْنِهِ وَإِنَّ اللَّهَ لسميع عليم স্মরণ কর সেই সময়ের কথা যখন তোমরা প্রান্তরের এই দিকে ছিলে আর উহারা শিবির স্থাপন করিয়াছিল অপর দিকে কাফেলা ছিল তোমাদের নিম্নস্থলের দিকে অবস্থিত যদি পূর্ব হইতেই তোমাদের ও তাহাদের মধ্যে প্রত্যক্ষ যুদ্ধ অবধারিত হইয়া থাকিত তাহা হইলে এই সময় তোমরা অবশ্যই পাশ কাটাইয়া চলিয়া যাইতে কিন্তু যাহা কিছু আছে তাহা এই জন্য যে আল্লাহ যে বিষয়ের ফয়সলা করিয়াছিলেন তাহা তিনি প্রকাশ করিবেনি যেন যাহাকে ধ্বংস হইতে হইবে সে যেন স্পষ্ট দলিলের আলোকে ধ্বংস হয় আর যাহাকে জীবিত থাকিতে হইবে সেও যেন স্পষ্ট দলিলের ভিত্তিতে জীবিত থাকে নিশ্চিতই আল্লাহ সব কিছু শুনেন ও সব কিছু জানেন আরো স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমাকে স্বপ্ন তাহাদের আকার অল্প সংখ্যক দেখাইতেছিলেন তিনি যদি তাহাদিগকে বেশি সংখ্যক দেখাইতেন তাহা হইলে তোমরা অবশ্যই সাহস হারাইয়া ফেলিতে এবং যুদ্ধের ব্যাপারে ঝগড়া শুন করিয়া দিতে কিন্তু আল্লাহ উহা হইতে তোমাদের রক্ষা করিয়াছেন নিঃসন্দেহে তিনি লোকদের মনের অবস্থা ভালোভাবে জানেন واذ يريكموهم اذ التقيتم في اعينكم قليلا ويقللكم في اعينهم ليقضي الله ليقوم الله امرا كان مفعولا والى الله ترجع الامور ارشفن করুন যখন সম্মুখ যুদ্ধের সময় আল্লাহ তাআলা তোমাদের দৃষ্টিতে शत्रुसून्य के अल्पसंख्यक एवं दृष्टि कम देखा जान जहाँ अवधारित ता प्रकाश होते समस्त बेपार आल्ला प्रत्यार्तित है ईमानदार लोक কোন বাহিনীর সহিত যখন তোমাদের প্রত্যক্ষ মোকাবিলা হয় তখন দৃঢ়তা সহকারে দাঁড়াইয়া থাকো এবং আল্লাহ ও তাহার রাসুলের আনুগত্য করো এবং পরস্পর ঝগড়া বিবাদ করিও না অন্যথায় তোমাদের মধ্যে দুর্বলতার সৃষ্টি হইবে एवं तुम्हारे प्रतिपत्ति खत्म हा जा सब क्या अंजाम दिव निश्चित ही अल्लाहशी संगे रही तुम्हरा से लोकर सहित खतर राखियो ना যাহারা নিজেদের ঘর হইতে গৌরব অহংকার সহকারে ও অন্য লোক দিগকে নিজেদের সাংসওকাত দেখাইতে দেখাইতে বাহির হয় যাহাদের আচরণে এই হয় যে তাহারা আল্লাহর পথ হইতে বিরত রাখে বস্তুত তাহারা যাহাতে কিছু করে তাহা আল্লাহর পাকড়াও হইতে রক্ষা পাইতে পারিবে না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 فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَىٰ عَقِبَيْهِ نَكَصَ عَلَىٰ عَقِبَيْهِ وَقَالَ إِنِّي بَرِيءٌ مِّنْكُمْ إِنِّي أَرَاءَ مَا لَا تَرَوْنَ إِنِّي أَخَافُ اللَّهِ وَاللَّهُ شَدِيدُ الْعِقَابِ منك رو شئ شمع ارکا تھا যখন শয়তান সেই লোকদের কার্যক্রমকে তাহাদের দৃষ্টিতে খুবই চারচিক্যময় করিয়া দেখাইয়াছিল এবং তাহাদিগকে বলিয়াছিল যে আজ তোমাদের উপর কেহই বিজয়ী হইতে পারে না আরো বলিয়াছিল যে আমি তোমাদের সঙ্গে রহিয়াছি কিন্তু উভয় বাহিনীর মধ্যে যখন প্রত্যক্ষ সংগ্রাম হইল তখন সে পিছনের দিকে ফিরিয়া গেল আর বলিতে লাগিল যে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি তাহা সবই দেখিতে পাইতেছি যাহা তোমরা দেখিতে পাও না আমি আল্লাহকে ভয় করি আর আল্লাহ বড়ই কঠিন শাস্তিদাতা যখন মুনাফি এবং যাহাদের হৃদয় বেধিগ্রস্ত তাহারা বলিতেছিল যে लोग दिखो के तो दिन धोकार कबले निक्षि करह जदिअल भरोसा कर তোমরা যদি সেই অবস্থা দেখিতে পাইতে যখন ফেরেস্তারা নিহত কাফিরদের রুহ করিতে করিতেছিল তাহারা তাহাদের মুখমণ্ডল ও পশ্চাৎ করি ইহা সেই শাস্তি যাহার আয়োজন তোমাদের হাতসমূহ। नतुबा अल्ला तो जुलुम करी न्यापार्ट सहित तेमनी भावे जेमन करिया फिराउल लोक जन ও তাহাদের পূর্ববর্তী অন্যান্য লোকদের ঘটিয়া সহিত আছে। তাহা এই যে তাহারা আল্লাহর আয়াতসমূহ মানিয়া লইতে অস্বীকার করিয়াছে আর আল্লাহ তাহাদের গুনাহের কারণে তাহাদিগকে পাকড়াও করিয়াছেন নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত শক্তিশালী এবং কঠিন শাস্তিদাতা আল্লাহ তালা কোন নিয়মৎকে যাহা তিনি কোনো লোক দান করেন ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেকে বা নিজেদের কর্মনীতিকে কে পরিবর্তন করিয়া না দেয় নিঃসন্দেহে আল্লাহ সব কিছু শুনেন ও জানেন কে আলি ফিরাও নাম ফুম ফদুনু বিহীম আল ফির ও খুল ফিরাউনের লোকজন ও তাহাদের পূর্ববর্তী জাতিসমূহের সহিত যাহা কিছু আছে। তাহা সব এই মূলনীতি অনুযায়ী ছিল তাহারা তাহাদের রবের আয়াতসমূহকে মিথ্যা মনে করিয়া অমান্য করিয়াছে তখন আমরা তাহাদের গুণাহের প্রতিফল হিসাবে তাহাদিগকে ধ্বংস করিয়াছি এবং ফিরাউনি বাহিনীকে ডুবাইয়া দিয়েছি। ইহারা সকলে জালিম লোক ছিল নিশ্চই আল্লাহ তালার নিকট জমিনের বুকে বিচরণশীল জন্তু প্রাণীর মধ্যে নিকৃষ্টতম হইতেছে সেই সব লোক যাহারা মহাসত্য কে মানিয়া লইতে অস্বীকার করিয়াছে অতঃপর তাহারা কোনো প্রকারেই তাহা কবুল করিতে প্রস্তুত হয় নাই আল্লাহ তাহাদের মধ্যে সেই লোকেরা যাহাদের সহিত তুমি চুক্তি করিয়াছ তারপর তাহারা প্রতিটি সুযোগেই উহা ভঙ্গ করে এবং আল্লাহকে এক বিন্দুও ভয় করে না অতএব এই লোক যদি তোমরা যুদ্ধের ময়দানে পাইয়া যাও তাহা হইলে তাহাদিগকে এমন ভাবে শাস্তি দিবে যে অপর যেসব লোক তাহাদের মতো আচরণ করিবে তাহাদের চেতনা জাগ্রত হইবে আশা করা যায় যে ওয়াদা ভঙ্গকারীদের এই পরিণতি দেখিয়া তাহারা শিক্ষা গ্রহণ করিবে আর যদি কখনো কোন জাতির পক্ষ হইতে তোমরা ওয়াদা ভঙ্গের আশঙ্কা করো তবে তাহাদের ওয়াদা চুক্তিকে প্রকাশ্যভাবে তাহাদের সম্মুখে ছুড়িয়া মারো আল্লাহ নিশ্চয়ই ওয়াদা ভঙ্গকারীদের পছন্দ করেন না সত্য অবিশ্বাসী কাফির লোকেরা যেন এই ভুলধারণায় লিপ্ত না থাকে যে তাহারা ময়দান দখল করিয়া নিয়াছে তাহারা নিশ্চয়ই আমাদিগকে পরাজিত করিতে পারিবে না وَأَعِدُّ لَهُم مَّا اسْتَطَعْتُ مِنْ قُوَّةٍ وَمِن ٱلرِّبَاطِ ٱلْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ الله تُرْهِبُونَ بِهِ عَدُوَّ ٱللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَ هُمُّ ٱللَّهُ يَعْلَمُ وَمَا تُنفِقُوا مِنْ شَيْءٍ فِى سَبِيلِ ٱللَّهِ يُوَفِّ إِلَيْكُمْ وأنتم لا আর তোমরা যতদূর সম্ভব বেশি পরিমাণ শক্তিমত্তা ও সদাসজ্জিত ঘোড়া তাহাদের সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুত করিয়া রাখো যেন উহার সাহায্যে আল্লাহর এবং নিজেদের দুঃশনদের আর অন্যান্য এমন সব শত্রুদের ভিতর শঙ্কিত করিতে পারো যাহাদিগকে তোমরা জানো না কিন্তু আল্লাহ জানেন আল্লাহর পথে তোমরা যাহা কিছু ব্যয় করিবে উহার পুরাপুরি বদলা তোমাদের দিকে ফিরাইয়া দেওয়া হইবে এবং তোমাদের সাথে কখনোই জুলুম করা হইবে না আর হে নবী শত্রু যদি শান্তি ও সন্ধির জন্য আগ্রহী হয় তবে তুমিও উহার জন্য আগ্রহী হও এবং আল্লাহর উপর ভরসা করো নিশ্চয়ই আল্লাহ সবকিছু শুনেন ও জানেন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 আর তাহারা যদি ধোকা দিবার নিয়ত রাখে তাহা হইলে আল্লাহ তোমার জন্য যথেষ্ট তিনি তো নিজের সাহায্য ও মুমিনদের দ্বারা তোমার সহায়তা করিয়াছেন এবং মুমিনদের হৃদয় পরস্পরের সাথে জুড়িয়া দিয়েছেন। हे नबी تُمار جنو و تُمار انشاری ايمان دار لوگ در جنو اللہ جاتشتو يَا أَيُّهَا النَّبِيُّ حَرِّضِ الْمُؤْمِنِينَ عَلَى الْقِتَالِ إِنْ يَكُمْ مِنْكُمْ عِشْرُونَ صَابِرُونَ يَغْلِبُوا مِئَتَيْن وَإِنْ يَكُمْ مِنْكُمْ مِئَتٌ يَغْلِبُوا أَلْفًا مِّنَ الَّذِينَ كَفَرُوا بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَف হে নবী মুমিন লোকদিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো। তোমাদের মধ্যে দশ ব্যক্তি যদি ধৈর্যশালী হয় তবে তাহারা দুই শতের উপর জয়ী হইবে আর যদি একশত লোক রূপ থাকে তাহা হইলে সত্য অবিশ্বাসীদের এক লোকের উপর তাহারা বিজয়ী হইতে পারিবে কেননা উহারা এমন যাহারা আল্লাহর শক্তি সম্পর্কে কোনো জ্ঞান রাখে সাবির এইভাবে আল্লাহ তালা তোমাদের বোঝা হালকা করিয়ে দিয়াছেন এবং তিনি জানিতে পারিয়াছেন যে এখনও তোমাদের মধ্যে দুর্বলতা রহিয়াছে অতএব তোমাদের মধ্যে যদি একশত লোক ধৈর্যশালী হয় তবে তাহারা দুই শতের উপর আর হাজার লোক এরূপ হইলে দুই হাজার লোকের উপর আল্লাহর হুকুমে বিজয়ী হইবে কিন্তু আল্লাহ কেবল সেই লোকদের সঙ্গী হন যাহারা ধৈর্য ধারণকারী কোন নবীর জন্য ইহা শোভা পায় না যে তাহার নিকট বন্দী লোক থাকিবে যতক্ষণ সে জমিনে শত্রু বাহিনী খুব ভালো করিয়া নির্মূল না করিবে তোমরা দুনিয়ার স্বার্থ চাও অথচ আল্লাহর সামনে তো পরকাল রহিয়াছে আর আল্লাহ বিজয়ী ও সুবিজ্ঞানী আল্লাহর লিপি যদি পূর্বেই লিখিত না হইতো তাহা হইলে তোমরা যাহা কিছু করিয়াছ উহার প্রতিফল হিসাবে তোমাদিগকে বড় কঠিন আজাব দেওয়া হইতো অতএব তোমরা যাহা কিছু ধনমান লাভ করিযাছো তাহা খাও উহা হালাল এবং পবিত্র আর আল্লাহকে ভয় করিতে থাকো নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাকারী ও অনুগ্রহশীল يا أيها النبي قل لمن في أيديكم من الأسراء يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا يؤتكم خيرا من ما أخذ منكم ويغفر لكم والله غفور الرحيم يا نبي تماه در حاته جي شب بندی روحيا چه تاها دیگو کہ بولو اللہ جو তোমাদের মধ্যে কোনো কল্যাণ আছে। তাহা হইলে তিনি তোমাদের নিকট হইতে যাহা গ্রহণ করা হইয়াছে তাহা অপেক্ষা অনেক বেশি দান করিবেন এবং তোমাদের ভুলত্রুটি ত্রুটি করিয়া দিবেন বস্তুত আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান কিন্তু তাহারা যদি তোমার সহিত খেয়ানত করার ইচ্ছা রাখে তবে তাহারা ইতিপূর্বে আল্লাহর সঙ্গেই খেয়ানদ করিয়াছে আর ইহারই শাস্তি স্বরূপ তিনি তাহাদিগকে তোমার করতলগত করিয়া দিয়েছেন। আল্লাহ সব কিছু জানেন এবং তিনি সুবিজ্ঞানী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 وَالَّذِينَ آمَنُوا وَلَمْ يُهَاجِرُوا مَا لَكُمْ مِنْ وَلَآيَتِهِمْ مِنْ شَيْءٍ حَتَّى يُهَاجِرُوا وَإِنِ اسْتَنْصَرُوكُمْ فِي الدِّينِ فَعَلَيْكُمُ النَّصْرُ إِلَّا عَلَىٰ قَوْمِهِمْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقُ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ جَي شَبْ لَوْ আল্লাহর পথে নিজেদের যান প্রাণ উৎসর্গ করিয়াছে ও ধনমাল খরচ করিয়াছে। আর যাহারা হিজরতকারীদের আশ্রয় দিয়েছে এবং তাহাদের সাহায্য করিয়াছে তাহারাই আসলে পরস্পরের বন্ধু ও আর যাহারা ইমান তো আনিয়াছে কিন্তু হিজরত করিয়া আগমন করে নাই তাহাদের সহিত তোমাদের বন্ধুত্ব ও পৃষ্ঠপোষকতার কোন সম্পর্ক নাই যতক্ষণ না তাহারা হিজরত করিয়া আসিবে তবে দিনের ব্যাপারে যদি তাহারা তোমাদের নিকট সাহায্য চায় তবে তাহাদের সাহায্য করা তোমাদের কর্তব্য কিন্তু তাহাও এমন কোন জাতির বিরুদ্ধে যাইতে পারিবে না যাহাদের সহিত তোমাদের চুক্তি আছে। তোমরা যাহা কিছু করো আল্লাহ তাহা দেখিয়া থাকেন যাহারা সত্য অমান্যকারী তারা একে অপরের সাহায্য করে তোমরা যদি পরস্পরের সাহায্য আগাইয়া না আসো হইলে জমিনে বড়ই ফিতনা ও কঠিন বিপর্যয় সৃষ্টি হইবে भूलुटर क्षमा और सर्वोत्कृष्ट रिजिक আর যাহারা পরেই মানানিয়াছে ও হিজরত করিয়া আসিয়াছে এবং তোমাদের সহিত একত্রিত হইয়া চেষ্টা সাধনায় নিযুক্ত হইয়াছে তাহারাও তোমাদেরই মধ্যে গণ্য ल्लाताबे रक्तर आत्मयरा परस्पर प्रति अधिक हकदार निश्चय आल्ला सबकिछ